মানবতা সমাধান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 جنت ہوا ہم محتارم شفتی السلام علیکم ورحمت اللہ ساکنے آئی محمد شہید اللہ خان سوپری درشک شروتا اب محتارماد محتارم آپ کے ساگتما جی آپ আপনার কাছে এর আগে আমরা বেশ কিছু প্রশ্নের জবাব শুনেছি আজকে কিছু আমরা জানতে চাই আপনি এর পূর্বে আমাদেরকে একটি ধারণা দিয়েছিলেন যে মানুষের জীবনে এবং আলোকেই ইসলাম পালন করতে হবে এটা একটি করণীয় বিষয় তা আসলে সহি সন্না গুরুত্ব কি বুঝাচ্ছেন আপনি এখানে সহি সন্না শব্দ দিয়ে জি অত্যন্ত মৌলিক একটা প্রশ্ন করেছেন যে ইমাম সাবি রহমতুল্লা আলাহের একটা বক্তব্য আছে যে আলাল মুসলিম আল আলিমা যে একজন মুসলিমের কর্তব্য হল তার উপরে আল্লাহর পক্ষ থেকে যা ফরজ করা হয়েছে বা যে জীবনের দিকে তাকে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়েছে অর্থাৎ পুরা ইসলাম ইসলাম পালনের ক্ষেত্রে সবসময় সে তাবে থাকবে অনুসারী থাকবে সে অনুসৃত হবে না আচ্ছা আল্লাহ ধরবেন না কোদা হলেন্লাহ আমরা সবাই উনার উম্মা উনার অনুসারী উনি হলেন আমাদের সবাই অনুসৃত আমি শপথ নিচ্ছি আমি স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মহাবুদ নেই আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল তো তিনি রাসুল তিনি আমাদের সবার রসুল আমরা তার উম্মা আমরা এই কালেমার মধ্যে যে দুইটা পাঠ আমরা স্বীকৃতি দিচ্ছি প্রথম পাঠের তো সারমর্ম যা করব সব আল্লাহ রিয়া মুক্ত একমাত্র আল্লাহ আচ্ছা তো সেই আবাদতটা যে আমরা করবো একটা মডেল তো লাগবে সেই মডেলটাকে তাহলে এই কালেমার দুইটা পার্টের অর্থ কি হলো যে সব এবাদত আল্লাহর আর এবাদতের কাটিং টা হলো মোহাম্মদ রসৌল্লা সাল্লামের এই দুইটাই তো তাহলে আমি আমার জীবনে যা করব মুহাম্মাদি নিয়মে মোহাম্মদি তরিকায় মোহাম্মদ সাল্লাহি সালামের সুন্না অনুসারে আমাকে করতে হবে তো এই যে একটা সহি ধারা যে কালেমার মধ্যে কিন্তু আমরা সবাই বলছি আমার অনুসরণীয় ব্যক্তি আর কেউ নেই আমার অনুসরণীয় ব্যক্তি একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল্লাই তিনি আমার ইমাম সল্লুক আমার ওয়াই আমাকে দেখো তিনি কিন্তু আমি মানবো না জাল হইতে মানার প্রশ্নই আসতে না আমার মজা হইতে হবে যারা জাল হাদিসের হয়ে চলবে তারা হানাবি মজাবের লোক না কারণ শর্ত দিয়েছেন গুরুত্বপূর্ণ কথা তোমরা আমার নামে আমার নামে কিছু চালাবে না আমি এখন আমার মাজাব হবে সেটাই যেটা হাদিস। তাহলে এখন সহিদে যদি আমরা পাই যেমন আমরা সহিদিস পাচ্ছি যে ইমাম সাহেবের আমি খাঁটি অনুসারী যেহেতু আমি সহি উনি বলেছেন তোমরা সহিয়াদিস মানবা এটাই সবাই মের কথা ইমাম সাহবির ও ইমাম আহমদের মালিকা ইলে আজ আনে আমাদের এক সময় ছিল যখন কেউ কলা সালাম বলতো আমরা আমাদের কান সেদিকে আমরা ধাবিত করতাম এবং আমাদের হৃদয় সেদিকে ধাবিত করতাম একেবারে সাইলেন্ট হয়ে এখন দেখি যে তোমরা ওই ভালো উটের পিঠেও কোনো রাস্তা চলতে পারে না এগুলির উপরে হ তার মানে সহি এখন যখন এইভাবে শুরু করেছ এখন আর কল আরাম কেউ বললে আমরা আগের মতো আর যতক্ষণ পর্যন্ত না আগে না বুঝি যে লোকটা কেমন কিন্তু আমরা কারণ তখনো জাল জয়াদিস কেউ বানাতো না বা এরকম কোন হাদিস কেউ সাহবীদের তো যাই হোক এখন কথা হলো এটাই যে ইমাম আবহা বলেন ইমাম শাপি ইমাম মালিক ইমাম আহমদ সাহাবাহাম এবং আল্লাহর ব্যাপারে বলতে পারবো না আল্লাহ দিনের ব্যাপারে সেটা বলা যাবে না যেম আল বিহি সুলতানা তারপরে বলেছেন একদম বড় পাপ হলো যে বিষয়ে আমার ইসলাম সম্পর্কে কোরআন বা সহি কিছু বলাই হলো মিথ্যা কথা যে বলবে এরকম সে মিথ্যাবাদী আল্লাহ রাসুল সাল্লাহ মনে হয় এরকম ভাবেছেন জি যেমন সঠিক না জেনে যদি কেউ বলে সে যে মিথ্যাবাদী এটা সহি নিয়ে আসতে পারি একটা হলো সাদ যখন সাহায্য মক্কাতে তখন তার স্ত্রী তিনি গর্ভবতী ছিলেন তো স্ত্রী যদি গর্ভবতী হয় স্বামী মারা যায় তাহলে জন্ম হলে তো আতলাকে যেটা আল্লাহ বলেছেন যে গর্ভবতীদের ইদ্যুৎ হলো তাদের সন্তান জন্ম হয়ে যাওয়া তো ওনার স্ত্রী সন্তান জন্মের পরে ওনাকে আবু সানাবলী বা এক সাহাবি বিয়ের প্রস্তাব করলেন যারা দিন। উনি এই দিলেন এই আশায় যে লং টাইম থাকলে হয়তো ওনাকে চিন্তা করবে চিন্তার একটা সুযোগ পাবে দেখি রাজি হয় কিনা তো উনি বললেন যে না তোমার ঈদ হলো চার মাস দশ দিন তো ওই মহিলা গেলেন রাসুর সালে ওখানে গেলেন এইভাবে বলছে আমি তো সন্তান সে যে বলেছে তোমার ইদ্যুত শেষ হয়নি দিনের ব্যাপার এই যে কথা বলেছে এটা না জেনে বলেছে সে অতএব এটা একটা মিথ্যা কথা কাজাবা আবু সানাহ কত ভয়ঙ্কর কথা দিন সম্পর্কে না জেনে বলাটাই হলো মিথ্যা কথা যেটা বলছিলাম যে না জেনে ইসলাম সম্পর্কে কোনো উক্তি করা এটা মানে আল্লাহর উপরে অপবাদ দেয়া অন্তুল্লাহ কারণ ইসলাম তো পুরোটাই আল্লাহ পুরোটাই হলো আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহির মাধ্যমে প্রাপ্ত এখানে যদি আমি কিছু ঢুকাই যেটা ওহি নয় তাহলে তো আমি একটা ঢুকালাম কত মারাত্মকের ময়দানে আমের আবদুল আকোয়া নিহত হলেন উনি ইহুদিকে আঘাত করতে গিয়েছিলেন আঘাত করেছেন কিন্তু ওনার হাত ছোট ছিল মোশাকের গায়ে লাগেনি ওটা বোমিরাঙ হয়ে ওনার হাঁটুতে ওনার রানে লেগে উনি নিহত হয়ে গেছেন তখন লোকেরা বললো কথা হবে আমেরান তারা তো সাহাবিরা অনেকে বলছেন যে আমের তো সব আমল বরবাদ হয়ে গেছে আত্মহত্যা হয়েছে যে এটা বলেছে সে মিথ্যা বলেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একটু ছোট্ট বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে আবার আপনাদের সামনে এই মূল্যবান সাক্ষাৎকার নিয়ে উপস্থিত হবো আশা করি সকলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম রহমতুল উত্তম আদর্শ ইমাদের দিক পাথর কি সবচেয়ে নিকৃষ্ট পথ হলো শরীয়তের নামে নতুন কিন্তু সৃষ্টি করা কিভাবে আল্লাহকে কে রাজি করবেন যে ব্যক্তি কি ভাবে সাক্ষ সমেস টিভি বাংলায়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 से दीप्तिमान विशेष पथ जांर सम्पर्के महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ परवर्ती अनुष्ठान पिसा আপনি বলছিলেন যে সন্না সহি এবং এর বর্ণনা দিতে কি আপনি জাল জয়ীফ অনেক কিছুই বলেছেন আসলে জাল হাদিস কি জাল হতে পারে এই ধরনের কেউ কেউ বলে থাকেন যে আল্লাহ রাসুলের হাদিস নাকি আবার জাল হতে পারে এটা কেমন কথা কেন এই তাদের চেতনাটা কিন্তু ভালো তারা যে হাদিসের পক্ষ নিয়ে তারা দেখাচ্ছে মূল্যায়ন করছে এটা তো ইমানের দায়িত্বটা ঠিক আছে কিন্তু ব্যাপার হলো এখানে ওনাদের বুঝের একটা বিষয় আছে সেটা হলো যে মজু হাদিস কোনটা মানে বানোয়াট কথা নবীর নামে চালানো হয়েছে বলে এটাকে হাদিস বলা হচ্ছে কিন্তু আসলে এটা কোনো হাদিস না তো আমার মনে হয় আমাদের জনগণকে বুঝাবার জন্য মজু হাদিস আরবিতে হাদিস মানি তো কথাই তো সেই হিসাবে এটাকে একটু বুঝিয়ে দিলে এটা সুবিধা হয় তো এখন যেটা দেশে আলহামদুলিল্লাহ এটা ঢেউ লেগেছে যে হাদিস বললে আমরা আর আগের মতো এখন আর বিশ্বাস করি না জানতে চাই যে সমিতা করে কিতাবটি লিখেছেন আজকে আলহামদুলিল্লাহ সারা মুসলিম জাহানে এটা সমাধিত কেমন পর্যন্ত এটা সমাধিতে থাকবে ইনশাল্লাহ সহি হওয়ার কারণে তো এজন্য আমরা আখারাতের যাত্রী আমরা পরকালের যাত্রী দুনিয়াতে এসছি আমরা কিছু রুজি রোজগার করব। পরকালের উপার্জন করে আমরা এখান থেকে আমরা যাব সারা জীবন সমদিলাম দিলাম একটা জিনিসের উপরে কিছু দিতেন এই হাদিসগুলি দু একটা তাহলে দর্শক শ্রোতা হয়তো বিষয়টা আরো সুন্দরভাবে উপলব্ধি করতে পারে যেমন একটা হাদিস আছে যেটা দিয়া বইতে লেখা আছে যে কম কমের মধ্যে বা জনপদের মধ্যে একজন শাহেক থাকা একজন পীরিয়া উলিয়া থাকা যেমন এটা ওখানে লেখা আছে হাদিস কোনো হাদিস কিতাবে নাই কিন্তু এটা লেখা আছে এটা হাদিস মেহাই তো হাদিস মেহাই কইলে এই জাতীয় আমরা আমাদের দর্শক শ্রোতাকে বলবো যে এই হাদিসে আছে বা কিতাবে আছে বা বলা হয় তিনটা জিনিস থেকে নিজিত করেছেন সহিহাদ তে এক নম্বর হলো বলা হয় বলা হয় কোন জায়গা চলবে না চলবে না কে বলেছেন কোথায় বলেছেন শত্রু কি কিনা। তো এখন বলা হয় কিতাবে আছে মুরব্বীরা বলেছেন এই জাতীয় কথা তো ইসলাম না তো সেই জন্য বলছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আরো যেমন এরকম হাদিস রয়েছে যেমন বলা হয় শিক্ষা গ্রহণের ক্ষেত্রে মনে করেন যে এটা একটা হাদিস আরেকটা বলা হয় যে আলমের কলমের কালী শহীদের রক্তের চেয়ে বেশি মূল্যবান এটা কিন্তু কোন হাদিস না এগুলো প্রভাব এগুলো এক একজন এক একটা বলেছেন বা সুরুল মোমিনের অনেকে কিন্তু একজন বুজুর্গ ব্যক্তি খেয়েছে তার মুখের ফেলা জিনিস কিন্তু খায় ভক্তি করা যেমিনের উচ্ছিস হ্যাঁ তুমি না হলে এই বিশ্ব সৃষ্টি করতাম না অথবা কি বলবেন তৈরি এটা তো তোলফা কার আমুল কি কার চেতনা কি ইমান কি মর্যাদা তো সেখানে এটা ঝগড়া ঠিক ঝগড়া বিষয় নাই কিন্তু আসলে কি তৈরি হ্যাঁ ভালো কথা প্রশ্ন করেছেন দেখুন আঠারো নম্বর সুর কাহাফের একশো দশ নম্বর আয়তাল্লাহ বলছেন কুলিনামা আনাসম্য শ্লোক বানানো যিনি যিনি মোহাম্মদ সাল্লা সাল্লামকে সৃষ্টি করেছেন উনি বলছেন এই মোহাম্মদ তুমি বলো এর কোন ব্যতিক্রমের কোন সুযোগ নেই যে আমি একজন বাসার তোমরা যেমন বাসার তোমরা যেমন মানব জাতির সদস্য আমিও সেরকমই মানব জাতির সদস্য দেখুন মানুষ খায় উনিও খেতেন মানুষ পান করতে উনিও পান করতেন মানুষ ঘুমাত উনিও ঘুমাতেন মানুষের প্রকৃতির কত প্রয়োজন ওনারও সেসব প্রয়োজন ছিল মানুষের সন্তান ছিল সন্তান ছিল। তাই না সুখ দুঃখ হাসি কান্না জীবনে সব কিছুতে একই রকম সেই তো বলো আমি তোমাদের মতো বাসার মানুষ আচ্ছা গেল এটা এখন বাসার কিসের সৃষ্টি এটা ফায়সলা হয়ে গেলে তো হলো নবী বাসার আমরা পেলাম এবার আমরা সুরাজ সদের মতো যদি যাই সেখানে একাত্তর নম্বর রায়তআ আল্লাহ বলে দিয়েছেন আমি একজন বাসার আর বাসার মাটির তৈরি তাহলে মাটির তৈরি হওয়া এটা তো কোরআনের কথা কোরআন এক এটা নির্দেশ যিনি তৈরি করেছেন যিনি বানিয়েছেন বলছেন আমি মাটি থেকে বানিয়েছেন আর একটা কথা হলো আজকাল তো গবেষণা আমরা দেখি যে আগুনের চেয়ে মাটি অনেক সেরা মাটির কত গুণ আগুনের কি গুণ আছে খালি লাভালাভি করা আর জ্বালায় পড়ায় শেষ করে দেওয়া ধ্বংসাত্মক কিন্তু মাটি হলো নির্মাণকারী নির্মাণকারী অনেক পজিটিভ ওইটা হলো নেগেটিভ আগুনটা হলো খালি জ্বালা পোড়াও নেগেটিভ সাইড কিন্তু মাটির মধ্যে সব হাজারো গুণ আছে পজিটিভ আবার তার পাশাপাশি আগুনের যে গুণটা এখন তো বিজ্ঞান গবেষণা দেখা যাচ্ছে ইলেকট্রন ফোটন নিয়ে এগুলি সব আমরা তো জানি যে নূরের তৈরি হচ্ছে তারা যারা ফেরেস্তা জি ওনারা সবাই তো মাটির তৈরি আদমকে চেষ্টা করেছিলেন তাই না পাঁচ হাজে কুল্লু মাজ তাহলে যে এই আদমকে সব ফেরেস তারা করেছে এমন উন্নতি হলাম খালি নবীর দাম কমাবার জন্য আমরা কাজ করতে অজ্ঞতা আপনি বলেছেন যে সমাজে আসলে অনেকগুলি বানোয়া বানোয়া জিনিস এইভাবে কিন্তু চালু আছে তো এই জিনিসগুলো আমাদের সমাজে থাকার কারণে কোরআনামুখী আমরা হতে পারি না যেমন বলা হয় যে একটা উচিলে কোনো বাঁচার কোন উপায় নেই শিশুকাল থেকে বা চেতনা যে কার কাছে যাবো একজন লোক না ধরলে তো উচিলা নাই আমার তো কোনো আখেরাত একটা ডর মানুষের ভিতরে এই বয় কিন্তু মানুষ যাকে যেখানে পায় ল্যাংটা ফকির বলেন তারপরে ওই মামা বলেন পীর বলেন বুজুর্গ বলেন মানুষ একটা একটা উচিলা অথচ কত মারাত্মক কথা যে ইমানা এবং সৎকর্ম করা এটা হলো আল্লাহ আল্লাহ যেমন আল্লাহ বলছেন আমার নিকটে আসো তাহলে ওসিলা হবে অর্থাৎ তাকার রূপ হবে তারপরে যেমন সহি আমার নৈকট্য পেতে থাকে নফুল এবাদত করতে করতে তাইলে ওশিলা চাওয়া মানে নৈকট্য ছ আসবে ফরজ এ বাদত দিয়া আর নফল দিয়া এখন একদম লোক বলতেছে আমরাই হলাম সেই না যেমন আল্লাহ আপনি ওসিলার একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন আসলে দিয়েও তো আমাদের সমাজে আরেকটা প্রচলন রয়েছে সেটা হলো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার ধৈর্য সহকারে অত্যন্ত উপলব্ধি করছিলেন এই মনজ্ঞ সাক্ষাৎকার ইনশাআল্লাহ আবারও সুযোগ হলে আমরা আলেমদের নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আজকে আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি আমাদের ইসলামকে সুন্দর করে उल्लेख नम्बर खंड उल आदब नम्बर, नम्बर जिज्स करल हे रसल साम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 छः नम्बर, नम्बर तीन हजार एक छहत तुम्हारे मायर पैर नीचे